ইতিহাসের ঘটনা থেকে শিক্ষা গ্রহণের জন্য হেদায়তের শহরের ইতিহাস যেদিন ইব্রাহিম তার পিতা আজর বলেছিলেন হে পিতা আজর আপনাকে যে আল্লাহ সৃষ্টি করলেন সেই আল্লাহর সামনে নত করেন না যেই দেবতা আপনি নিজের হাতে বানাইলেন তার সামনে নত করেন আপনার গেল বিবেকা আল্লাহ বলেন সেই দিনের ইতিহাস স্মরণ করো ইতিহাসের যে কথা আল্লাহ এখানে বললেন আর বললেন স্মরণ করো সেই দিনের ইতিহাস বলুন তো ইতিহাসের এই অংশটা কোরআনে বলে আল্লাহ মানুষকে ইতিহাস শিখাইতে চান আল্লাহরে কর্তবাদ শিখাইতে চান আল্লাহরে কর্তবাদ শিখাইতে চান আল্লাহ কোরআানে ইতিহাসের বিবরণ দেন ইতিহাস শিখাইবার জন্য নয় গায়ত রাখেন এই হল কারণ ইব্রাহিমের মতো বিশিষ্ট পয়রাম নন রুদে ডাইক্টর বানাইছিল করলেন এই ইব্রাহিমের জন্মকে বন্ধ করার জন্য এই কারণে আল্লাহ আজর যত বড় ঠাকুর হত্যা কেন তুমি যেহেতু নমরুদের গাড়ি ইব্রাহিমের জন্ম বন্ধ করার জন্য ডাইরেক্টারি নিজ তোমার মাইল ইব্রাহিমকে জন্ম দাবি এই জন্য আজ আগত কাকুনের দলে ইব্রাহিমের মতো পাই জন্ম দিয়ে পাই ঘটনার মধ্যে দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয় জন্ম দিয়া পাঠাই দেন তার জন্য ডাইরেক্টর রোধ করতে পারবে না কোন নমরুদ রোধ করতে পারবে না কোনো রোধ করতে পারবে এর একটা বাস্তব্যবান আমি আপনাদের সন্ধ্যেবেশ করতে চাই আধুনিক বিশ্বে উপকরণ থেকে আধুনিক বিশ্বের মানুষের সিদ্ধান্ত নিল সে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট বর্তমান জন্ম নিয়ন্ত্রণের প্রবক্তারা এই স্লোগান দেয় কিনা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট এই স্লোগান যেদিন থেকে দুনিয়াতে চলো হইল সেদিন থেকে কিছুদিন যায়। একই গর্ব থেকে তিনটা সন্তান একসাথে জন্মগ্রহণ করেছে একই গর্ব থেকে চারটা সন্তান একসাথে তুইবার তোমার বিধির গর্বে জন্ম দিবা দুইটা সন্তানের বিধি হইতে দিবা না আমরা একটা গর্বের মধ্যে সাতটা সন্তান দিবা পাঠাইবেন এবার বলো তোমার কোন নিয়ন্ত্রণ রোধ করবে তোমার কোন বাইরে রোধ করবে তোমার কোন নন্দর রোধ করবে তাকে গার ঘরে যখন জন্ম দেবেন তার জন্ম করুন নমরোধ করতে পারবে না তার জন্ম করুন কোন আজর রোধ করতে পারবে না চূড়ান্ত গ্রহণ আজরের ঠাকুরের ঘরে ইব্রাহিমের মতো হবে ড্ড প্রজ্বলিত অগ্নিকুণ্ডে রিক্ষেপ করলো গোটা আপনারা জানেন আল্লাহ বলে দিয়েছেন আগুন দিয়েছেন জ্বালাইলে আগুন তুই আমার দুষ্কন জ্বালাইতে দিলাম ইব্রাহিমকে জ্বালাত জ্বালানির ক্ষমতা নষ্ট হইয়া গেল আল্লাহ ক্ষুদ্রাই আল্লাহর নির্দেশন ইব্রাহিমের জন্য আর কন্ডিশন অন্য লোকের জন্য নয় যদি তোর বিশ্বাস না হয় আইয়া দেখা বললেন এই ছেলের নাম শাম শামের আউলাদে যে ভেত আবাদ করেছিল সেই ঢেসটার নাম সামের নামে নামে প্রাচীন বিশ্বের মানচিত্রে সেই দেশটার নাম ছিল মূলকে সাম এইসব ইতিহাস দুনিয়ার কোন ঐতিহাসিকের লেখা ইতিহাসে পাবেন না এইগুলি পুরাণের ইতিহাস এই ভূগোল গন্ত্রী সব কোন দেশের নাম ছিল এবং সেই নামের নামকরণের কারণ কি ছিল দুনিয়ার কোনো ইতিহাসে ঐতিহাসিকের লেখা ইতিহাসে পাবেন না দুনিয়ার কোন ঐতিহাসিক যদি লেখা কোরআনের কাছে মিলিয়ে দেখতে হবে কোরআনের ইতিহাসের অংশ নিতে হবে ভৌগোলিক দৃষ্টি হেদায়ত করা শানের যে দেশ আবাহ করেছিল নূতন দুনিয়া সেই দেশের নাম সনের নামে নামে সেই দেশের নামকরণ করা হয়েছিল মূলকে ন আধুনিক বিশ্বের মানচিত্রে আপনারা কোন দেশের নাম সামদেশ পাবেন না তাহলে আধুনিক বিশ্বের মানচিত্রে তৎকালীন সামদেশটা কোন দেশ পাল সেই দেশটা হইল সিরিয়া কালে বলা হয় মানচিত্রে সেই দেশটার নাম সিরিয়া ভগবত ইব্রাহিম আলম ইসলাম নুমরুদের বাবেল শহরে জন্মগ্রহণ করেছিলেন সেই বাবেল শহর আধুনিক বিশ্বের মানচিত্রে কোন দেশের অন্তর্গত ছিল ইবাব ইরাকের অন্তর্গত শহরে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ করে সর্বপ্রথম সন্তান গ্রহণ করেন হজরত ইসমাহিল আলী ইসলাম তার থেকে ইসমাইলী বংশের ইসমাইলী সন্তানের প্রচলন হয় দ্বিতীয় সন্তান গ্রহণ করেন ভজরত ইসহাক আলহ ইস্তালাম ইসহাক আর যিনি পরিষ্ঠ হয়েছিলেন তার নাম ছিল ইয়াকুব তার নাম ছিল ইয়াকুব হজরত ইয়াকুব আলহ ইসলামকে হুবুরু ভাষায় আরেক নাম রাখা হয়েছিল ইসরায়েল এই জন্য ইয়াকুব আলসালামের পরবর্তী বংশকে পুরানের বাসায় বলা হয়েছে ধারাবাহিক পুরাণের ইতিহাসের কিছু ধারাবাহিক বিবরণ আপনাদের কোরআন যত অতীতের ঘটনার বিবরণ দিয়েছে এর মাঝে সবচেয়ে বেশি বিবরণ দিয়েছে বলি ইসরাহলের কেন তার কারণ আমি আগেও বলেছি আমারও বলি বলি ইসরাহল হলো মুসলমান উন্মতের সামনে একটা উপমা একটা শ্রেষ্ঠ নজিব বলি ইসরায়েল যে সমস্ত পাপ করেছিল এই সমস্ত পাপের কারণে তাদেরকে দুনিয়াতেদিন গ্রাফিরের হাতে মার পিঠেতে হয়েছিল মুসলমান সন্তান বলি ইসরায়েলের মতো পাপ যদি করো তোমাদেরকেও দুনিয়াতে বেদিন গাভিরের হাতে পিছু হবে এই জন্য মুসলমান উন্নতকে সতর্ক করার জন্য বলি ইসরায়েলের ঘটনা কোরআনে আল্লাহ যত বিপুল পরিমাণে গণ তো বেশি ঘটনা পুরাণে আর কোন পুষ্টির ব্যাপারে গণনা করেন নাই শুধুমাত্র মুসলমান জানিকে জাতিকে হুশিয়ার করার জন্য সতর্ক করার জন্য সব দাম করে মতো মতো দুর্কিদ্ধ হলো না দুদিন ব্রাহিলের পিঠি হতে হবে যিনি অত্যাচার কর বর্তমান দুনিয়ার মুসলমানের মধ্যে এই দুই পাপ আসেনি তাহলে বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেদিন কাপিরের হাতে মারবি খায়নি কারণ কারণ পাওয়া গেলের কাপ তোমরা তোমাদের পপ বেদিন কাভীরের হাতে পিটুনি খেতে হবে দুই পাপের প্রথম পাপ আল্লাহর বন্দা করার পরেও আল্লাহর বন্দী বিদিন কর আর সবলেরা দুর্বলের উপর যদি অত্যাচার কর এবং বর্তমান দুনিয়ার মুসলমানেরা হাতে কারণ উদঘাতের ব্যবস্থা প্রতিকারের ব্যবস্থা সহজ তোমরা যারা আল্লাহর বন্দীগি করো না মুসলমান দাবি করো যেদিন কানিয়ার পিটুনি হওয়ার থেকে যদি ভাবতে চাও আল্লাহর বন্দীগি করতে হইয়া যাও হে মুসলমানেরা তোমরা যারা সবল হইলে দুর্বলের উপর অত্যাচার করো সেদিনের প্রতি আল্লাহির মুসলমানদের পিঠান কে আল্লাহ এই শক্তি পাল্টাইয়া মুসলমানের হাতে দিয়া বেদিন কাভের কে পিটাইবার মতো ক্ষমতা আল্লাহর হাতে হাতে কিনা নদী আধুনিক বিশ্বের কালের চেতনিয়া সে বন্ধু খেরা হিংসের মতো চেতনিয়ার মীরহ মুসলমানদের উপরে ঝাপিয়ে পড়েছিল এখন কি তাদের বিরুদ্ধে মার খাইতেছে শক্তি আল্লাহ রাশিয়ান বাহিনীর হাতেই দিয়ে রাখলেন একশো ছিল প্রায় ইউনিয়ন করেছিল আইন শাসিত আইনে শাসিত কিভাবে হইল দিন কাবিরের হাতে ক্ষমতা দিয়া মুসলমানদেরকে পেরে গিয়েছিলেন যে দুই অপরাধের আল্লাহর বান্ধা দাবি করে তেমনি ভাবে আল্লাহর ভন্দীকি করে যেমন ভাবে নিজেদেরকে আল্লাহ নবীর উন্মত দাবি করে তেমনি ভাবে নবীর উন্মত নবীর আদর্শ সকলেরা সব দুর্বলের উপর অত্যাচার করে না সকলেরা দল দুর্বলদেরকে দয়া করে এই কারণে আল্লাহ যেদিন কাবিরের হাতে কি শক্তি দিয়েছিলেন সেই শক্তি ছিনাইয়নিয়া ইউনিয়নের সেই ব্যস্ত শক্তির কাছে আমরা যে ক্ষমতা দিয়েছিলেন সেই ক্ষমতা কোথাও কখনো ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয় শুদের দ্বারা দুনিয়ার কোথাও কখনো ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয় নাই ইসলামের শাসন প্রতিষ্ঠিত হইতে গেলে মুসলমানদেরকে আগে মুসলমান এবাদত করলেওয়ালা মুসলমান যদি না থাকে সব হইয়া অব্দুল বলের প্রতি দয়া করলেওয়ালা মুসলমান যদি না থাকে আর এদেরকে খালি ফুস হইয়া হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি বদি করে বসেন আমরা প্রথম আমার প্রথম একবার আমার প্রথম দুইবার আমার প্রথম তিনবার